আবু রাফি রদেলাহ তাল্হ্ন বর্ণিত তিনি বলেন আমি একবার আবু হুরেরাহ রদালাহু এর সাথে ঈশার সালাত আদায় করছিলাম তিনি সালাতে ইজাজ সামাউন শুরাহ তিলওয়াত করে সাজদা করলেন আমি জিজ্ঞেস করলাম এ কী তিনি বললেন এ সুরাহ তিলোতের সময় আবুল কাসিম সালাল্লাহ আল সাল্লাম এর পেছনে আমি এ সাজদা করেছিলাম তাই তার সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত এভাবে আমি সাজদা করতে থাকবো